উম্মুল মোমিনিন আইসার রদিলাহুত আল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বসে সালাত আদায় করতেন বসেই তিনি কিরাত পাঠ করতেন যখন তার কিরাতের প্রায় তিরিশ বা চল্লিশ আয়াত বাকি থাকত তখন তিনি দাঁড়িয়ে যেতেন এবং দাঁড়িয়ে তা তিলভাত করতেন অতপর রুকু করতেন পরে সাজদা করতেন দ্বিতীয় ডাকাতেও তেমনি করতেন সালাদ শেষ করে তিনি লক্ষ্য করতেন আমি জেগে থাকলে আমার সাথে কথা বলতেন আর আমি ঘুমিয়ে থাকলে তিনিও শুয়ে পড়তেন